জিনিস মোবারক জিনিস যে রাত্রে নাজিল করছেন সেটাও মোবারকময় রাত্রি যার উপরে নাজিল করছেন তিনিও মোবারক মানে এই বরকতওয়ালা জিনিস যেখানে যাবে সেখানে বরকত এই কোরআন যদি আমাদের সমাজে আমাদের মধ্যে চলে আসে এখানেও বরকত চলে আসে যেখানেই কোরআন যাবে সেখানে বরকত যাবে কোরআন নাই বরকত নাই এজন্য নবিসালাম বলছেন যেই অন্তরে কোরআন নাই সেই অন্তর কালবাইদুল খারিফ সেটা হলো বিরান একটা ঘরের মতো যেই ঘরের মধ্যে ধরেন 15 বিশ বছর ধরে কোনো মানুষ বসবাস করে না এই রকম একটা ঘর ওই গড়ের মধ্যে সাপ ঢুকে বিচ্ছ ঢুকে কত রকমের জন্তু জানোয়ার ঢুকে বসে থাকে কারণ এখানে থাকে না কেউ থাকে না, খোঁজ খবর দেখবেন এরকম অনেকগুলা যে আমাদের ইতিহাসের অনেকগুলো প্রাচীন ঘর এরকম সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলা প্রত্নতাত্ত্বিক হিসাবে রাখা হয়েছে তো ওখানে দেখবেন যে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় ওখানে যদি তত্তাবধান না করা হয় যদি কোরআন নাই সে কালবেও এরকম সাপ বিচ্ছ হিংস্র জানোয়ার ঢুকে বসে থাকে। এজন্য বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে তাপ শুনবেন রমাদান মাসে বেশি বেশি করে আর এই এখন আমরা সহজভাবে যত সহজেই আপনাদের কাছে পৌঁছানো যায় তত সহজেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি একদিকে ইউটিউবে পাবেন তাপসিরুল কোরআন ডট কমে পাবেন তারপরে তাফসিরুল কোরআন অ্যাপস খোলা হয়েছে সেখানে পাবেন আপনি মোবাইলে শুনতে পারেন তারপরে আমরা তাফসির লাইভ সম্প্রচার করি এটার মাধ্যমে শুনতে পারে বিভিন্ন উপায়ে সহজভাবে যাতে আল্লাহর বান্ধাদের কাছে আল্লাহর কোরআন পৌঁছে এটা আমাদের কারো কারামতিও না কোনো বুজুগীও না বান্দা আল্লাহর আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআন যাবে এটাই স্বাভাবিক বিষয় মাঝখান দিয়ে আমরা করি দবাসের কাজ যে আরবি কোরআন বাংলায় আমরা একটু সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি